আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন ইসলামী অর্থনীতি সম্পর্কে এবং মুসলিম সমাজ কিভাবে সমৃদ্ধ হতে পারে অর্থের ব্যাপারে এবং শুধু সমৃদ্ধ অর্থের ব্যাপারে হলে হবে না হালাল রূপে পরিচ্ছন্ন পবিত্র রূপে কিভাবে সমৃদ্ধ হতে পারে সে কথা আপনারা শুনে আসছেন এ কথাও শুনছেন যে মুসলিম জাতিকে উন্নত হতে হলে মুসলিম জাতির মেরুদণ্ড মজবুত করতে হলে অর্থের দরকার আছে টাকার দরকার আছে সেই টাকা যাদের আছে তারা সাহায্য করে তারা খরচ করে তারা দান করে যেখানে যেমন দেওয়া দরকার ঠিক সেখানে সেই রকম ব্যয় করে সেই রকম দান করে তাদেরকে সমৃদ্ধ করতে হবে যারা দুর্বল যে তিনি প্রতিষ্ঠান যেটা অচল হয়ে পড়ছে সেখানে মুসলিমের উচিত সেই প্রতিষ্ঠানে সাহায্য করা এবং সেই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করা কোথাও মানুষ দুর্গত অবস্থায় আছে দুর্দশাগ্রস্ত কোথাও যুদ্ধ কোথাও বন্যা কোথাও ভূমিকম্প এইভাবে মুসলিমরা যেখানে দুর্যোগগ্রস্ত সেখানে মুসলিমকে ব্যয় করতে উদ্বুদ্ধ করা হয়েছে তারা সেখানে নিজেদের ধন মাল ব্যয় করে নিজের ভাইদের সহযোগিতা করবে ইসলাম হচ্ছে সহানুভূতিপূর্ণ ধর্ম ইসলামের ভিতরে এমন আছে যে মুসলিমরা মুসলিমের সহযোগিতা করবে আল মুসলিম আখুল মুসলিম মুসলিম মুসলিমের ভাই মুসলিম মুসলিমকে সাহায্য করবে লা লাইজুলুহু তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না তাকে এমন অবস্থায় ছাড়বে না যে সে নিরুপায় অবস্থায় একা পড়ে পড়ে মার খাচ্ছে আর সে অন্য জায়গাতে ইমারতে বিল্ডিংয়ে আরামসে ঘুমাচ্ছে এটা হতে পারে না বরং দুঃখ কষ্ট যখনই আসবে দুঃখী মানুষদের দুঃখে অংশ নেবে কারা সুখী মানুষরা এটাই হচ্ছে ইসলামের উদ্দেশ্য আজ আপনাদের সামনে সেই দুটো কথা বলবো যে কথা মহান আল্লাহ তার কোরআনে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ আসলাম তার বাণীতে বলে গেছেন হে মুসলিমরা তোমরা ব্যয় করো তোমরা আল্লাহর পথে ব্যয় করো যেখানে ব্যয় করা দরকার যেখানে খরচ করা দরকার তোমরা ব্যয় করো খরচ করো এটাই হচ্ছে ইসলামী অর্থনীতি এবং এই লাভজনক বাণিজ্য যে লাভজনক বাণিজ্য করলে পরে আল্লাহ তালার কাছে তোমাদের দুনিয়াতেও ভালো হবে আর আখেরাতেও ভালো হবে আমরা ধৈর্য সহকারে সেই বাণী আমরা শুনতে থাকবো ইনশা আল্লাহ দান করার মাহাত্ম গুরুত্ব কম নয় এ কথা নিশ্চয়ই আপনারা জানেন মহান আল্লাহ কোরআন মাজিদে বলছেন সাধন তবে হ্যাঁ দান করতে হবে কার জন্য নাম নেওয়ার জন্য না নাম নেওয়ার জন্য দান করলে সে দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আর সে দান মানুষের কাছে সামান্য সুনাম নেওয়ার জন্য করলে পরে সুনাম পাবেন আখেরাতে কোনো ফল পাবেন না এই আল্লাহ বলছেন যারা নিজেদের মাল খরচ করে আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্য আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্য ও প্রতিষ্ঠা লাভের জন্য তাদের উদাহরণ কেমন ক্যামাচালি জান্নাতিম বেরাবুয়া তাদের উপমা হলো উর্বর ভূভাগে অবস্থিত একটি বাগানের মতো আশা বাহাওয়া বেলন সেই বাগানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় ফা ফাইন ফলে সেই উদ্যান বা সেই বাগান দ্বিগুণ খাদ্য শস্য প্রদান করে প্রচুর ফল ফসল হয় কিন্তু বাগানটি এমন যদি তাতে বৃষ্টিপাত না হয় তবে শিশিরই যথেষ্ট শিশিরে কি ধান হয় বিনা বরিশনে শিশিরে কি ধান হয় বিনা বরিশনে বর্ষণ ছাড়া শিশিরে ধান হয় না কিন্তু এই বাগান আল্লাহর পক্ষ থেকে এমন বাগান যে আপনি যদি আপনার ধন সম্পদ দান করেন তাহলে সেই দান কি হবে ওই ফল ফসলের মতো বৃদ্ধি পাবে আল্লাহ তালা আরো বলছেন প্রতিপালকের ক্ষমা ও দিকে তোমরা জান্নাত বিশাল জান্নাত সব থেকে কম মানের জান্নাতই জান্নাতে জায়গা পাবে এই পৃথিবীর দশ গুণ এত জায়গা কি করবেন নিশ্চয়ই আপনার জায়গার প্রশস্ততা থাকলে পরে আপনার আরাম আছে তাই না অতে প্রচুর জায়গা আল্লাহ তালা আসমান জমিন তৈরি রেখেছেন প্রস্তুত রেখেছেন জান্নাতের জন্য আমরা সূর্যকে দেখছি সূর্য সূর্য পৃথিবী থেকে কতগুন বড় তেরো লক্ষ গুণ বড় রাসুল্লাহ বলছেন যে জান্নাতে এমনও মর্যাদার দিক থেকে এমনও লোক থাকবে যে তার উপর মর্যাদার দিকে ওই তাকিয়ে দেখবে তো মনে হবে তারা দেখছে তার মানে আপনার থেকে কত দূরে কত উঁচু মর্যাদা সে পেয়েছে এইভাবে জান্নাতের বহু ধাপ আছে বিভিন্ন রকমের জান্নাত আছে বিশাল বিশাল জান্নাত আছে যারা সচ্ছলতা ও অভাবের সময় দান করে এই মোত্তাহিনদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে যারা স্বচ্ছলতা ও অভাবের সময় দান করে সব সময় দান করে অভাবের সময় কম করে কিন্তু যখন তার তারা থাকে তখন বেশি করে যারা রাগ করে। ক্রোধ সংবরণ করে দেখেন মোত্তাহের গুণ রাগ হলে রাগ কি করে দমন করে কন্ট্রোল করে নাস। আর যদি মানুষ তার প্রতি কোন ভুল আচরণ করে তাহলে মানুষদেরকে ক্ষমা করে মানুষকে সঙ্গে সঙ্গে বদলা নেয় না বা তার প্রতি ভালোবাসেন যারা ভালো কাজ করে নেক কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এটা হচ্ছে সরা আল ইমরান একশো তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা এই দানের গুরুত্ব দিয়েই আরো অন্য জায়গায় বলছেন অমিন আল্লাহ কিছু তো বেদুইন আছে যারা যা খরচ করে আল্লাহর পথে খরচ করে কিন্তু সেটাকে জরিমানা মনে করে দিল সেটাকে জরিমানা স্বরূপ দিল মানে মনের ইচ্ছা থেকে দিল না উদার মনে দিল না চাইতে গেল কেউ দিল টাকা থেকে বের করে দিল নাকসিটকে দিল কত রকম কথা বলে দিল হ্যাঁ উদার মনে দিল না আর কালের থাকে আল্লাহ খুব শোনেন খুব জানেন আর বেদুইনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি আর তারা যা খরচ করে সেই খরচ করার বিষয়কে যা ব্যয় করে তা আল্লাহ সান্নিধ্য লাভের উপকরণের বস্তুরূপে গ্রহণ করে এই নিয়তে দান করে আল্লাহ বলছেন আল্লাহা করব জেনে দেখো তাদের ওই ব্যাক নিঃসন্দেহে তাদের জন্য আল্লাহর কাছে সেই দান কালকে আমার নৈকট্ট দান করবে আর এরই বাদাউলতে আল্লাহ তালা তাদেরকে নিজের রহমতে সামিল করে নেবেন নিজের রহমত দান করবেন ইন আল্লাহ রাহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল মহাদয়াবান আটানব্বই নির যে কোনো খরচ করো না কেন যে কোনো ব্যয় করো না যে দান করো না কেন অথবা যে নজর মানো না কেন আল্লাহ তালা সব জানেন ওমা মিন আনসার আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই যদি তোমরা প্রকাশ্যে দান করো তা তোমাদের জন্য যদি লোক দেখানির উদ্দেশ্য হয় তাহলে আপনার দান বরবাদ পক্ষান্তরে আপনি প্রকাশে দেন যদি আপনার নিয়ত পরিষ্কার থাকে দেওয়া যায় যাতে করে আপনার দেখা দেখি আর কেউ দিতে পারে আপনার দেখা দেখি যদি অন্য কেউ দেয় তাহলে আপনি যখন প্রথম স্টার্ট করলেন শুরু করলেন তখন পরে যা দান দেবে তাদেরও সব আপনি পাবেন যেহেতু আপনি প্রথমে দান করেছেন মনে করুন কেউ দান চাইতে এলো দান করার সময়ে দান মানুষ চাচ্ছে তখন কেউ দিচ্ছে না কেউ দিচ্ছে না হঠাৎ করে এক প্রথমে শুরু করে দিল পাঁচশো টাকা যেমনি সে পাঁচশো টাকা শুরু করলো তারপরেই আস্তে আস্তে একশো দুশো তিনশো যাই হোক আসতে লাগলো তাহলে প্রথমে যে দান করলো প্রকাশ্যে দান করলো প্রকাশ্যে দান করা যায় নিয়ত পরিষ্কার রাখতে হবে যাতে নিয়তের রিয়া না ঢোকে আর তার দেখা দেখি যেহেতু মানুষে দান করলো সেহেতু তার স্বভাব হবে এবং তার পরবর্তীকালে যারা দান করলো তাদেরও স্বভাবের একটা অংশ সে পাবে এই হলো দানের নীতি প্রিয় দর্শক মণ্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সাথে আসছি সাথে থাকুন কাজে থাকুন প্রিয় দর্শক যে কথা বলছিলাম প্রকাশে দান করা যায় প্রকাশে নিয়ত ঠিক রাখতে হবে আল্লাহ কুম আর যদি তোমরা দান গোপন করো এবং ফকিরদেরকে দাও তাহলে তোমাদের জন্য উত্তম গোপনে দান করলে উত্তম কিছু গো আল্লাহ মাফ করে দেবেন করলেও ভালো কিন্তু কোনটা বেশি ভালো যখন যেটা আপনি দেখবেন যে সেটা সেখানে ফলপ্রসূ সেটা সেখানে ভালো তবে গোপনে দান করলে পরে আপনি রিয়া থেকে বাঁচতে পারবেন যখন আপনি দেখবেন যে আপনার অন্তরে সুনাম নেওয়ার লোভ আসছে প্রকাশ্যে দেবো আহ লোকে আমার নাম করবে অমুক মাদ্রাসায় দিল লোকে আমার নাম করবে যে অমুক মসজিদে দিল এই লোভ যদি থাকে তাহলে গোপনে দেওয়া ভালো গোপনে দান দিলে পরে তা একটা ফজিলত আছে না আপনারা নিশ্চয়ই শুনেছেন কালকে মতের দিনে প্রখর রৌদ্রের দিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরসের ছায়া ছাড়া সেই ছায়াতে কতকগুলো লোক জায়গা পাবে বিশেষ করে সাত প্রকার ব্যক্তি সেই আরো সে ছায়াতে জায়গা পাবে তার মধ্যে এক প্রকার ব্যক্তি হলো সেই ব্যক্তি যে এমন গোপনে দান করেছে যে তার ডান যা দান করেছে বাম হাতেও জানতে পারেনি তাই না। কত গোপন ডান হাত যা দান করেছে তার বাম হাতও জানতে পারেনি মানে কি বিশাল গোপন এমন কি ওলামারা বলছেন যখন তুমি কোনো ভালো কাজ করবে গোপন ভাবে করো রিয়া হওয়ার আশঙ্কা থাকে গোপন ভাবে করো এমন কি তোমার স্ত্রীও জানো জানতে না পারে তুমি ভালো কাজ করছো এই জন্য কোনো কোনো সারাফ সারহীন ছিলেন তারা কানতেন আল্লাহর ভয়ে এক বালিশে শুয়ে স্ত্রীকেও জানতে দিতেন না যে তিনি কানছেন। গোপনীয়তা অবলম্বন করতেন অনেকের চোখে পানি পড়তো নাকে পোটা আসতো কাঁদলেই নাকে তাই না পানি ঝরে তো লোকে হয়তো ভাবছে আল্লাহর ভয়ে কানছে এটা যাতে বুঝতে না পারে তার জন্যে আহ সর্দি এটা কি বাহানা যাতে বুঝতে না পারে যে আমি আল্লাহর ভয়ে কানছি সর্দি সর্দির জন্য নাকে চোখে পানি আসছে আহা আর আমরা করি কি সামান্য কিছু কাজ করি আর লোকের কাছে ভালো কাজ করেছি সামান্য কাজ করে দেখাতে চাই যে কাজ করিনি এমনও হইতে পারে ইহুদিদের মতো যে কাজ করেনি সে কাজেরও প্রশংসা আমরা নিতে চাই কোন রকম ভাবে যদি ভালো কিন্তু না উদ্দেশ্য তা না যে যখন কোন কাজ করবেন সেই কাজটা এমন ভাবে গোপনে করবেন যাতে করে আপনার একান্ত পাশের লোকও বুঝতে না পারে সুতরাং নিজের স্ত্রী ছেলে মেয়ে ইত্যাদি এদেরকেও গোপন করে আপনি দান করুন আর এইভাবে গোপনে দান করলে পরে কাল কেয়ামতের দিনে আল্লাহর আরস্যের নিচে ছায়া পাবেন তবে হ্যাঁ এই কথাও মনে রাখুন যেখানে প্রকাশ্যে দান করা উত্তম যেখানে প্রকাশ্যে দান করলে আপনার দেখা দেখি আরো লোক দান করবে সেখানে আবার প্রকাশ্যে দান করা উত্তম সুতরাং প্রকাশ্যে দান করাও হারাম না তবে তখন হয়ে যাবে হারাম অথবা শিড়িক যখন আপনার নিয়তে কি থাকবে লোক দেখানি এই অবস্থাতে খেয়াল রাখতে হবে যাতে আপনার দান আল্লাহর কাছে কবুল হয় আর আপনার একমাত্র নিয়ত হবে আল্লাহ তার পরবর্তী লাইসা আল্লাহ তোমার হাতে ওদের হিদায়ত নয় তুমি হিদায়ত করবে মানুষকে না আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়ত করেন আপনি বছরের পর বছর এক জায়গায় কাজ করছেন সেখানে কেউ পাচ্ছে না আল্লাহ হিদায়ত দেনি তাই পাচ্ছে না কিন্তু অনেক মানুষ সামান্য দিন কাজ করে আবার সেখানে অনেক মানুষ হেদায়ত পায় তাই না আল্লাহর ইচ্ছা তাই পেয়েছে মোহাম্মদ রসুল্লা আসাল্লাম কত চেষ্টা করেছেন চাচা ইমান আনো কিন্তু আনেনি নি আবার তারই হাতে বহু সংখ্যক মানুষ কি হয়েছে হেদায়ত হয়েছে বহু নবী পৃথিবী থেকে চলে গেছেন যে নবীর সাথে একটা লোক অনেক কোনো নবীর কাছে দুটা একটা লোক কোন নবীর কাছে অনেক লোক সবচেয়ে বেশি লোক কোন নবীর আমাদের নবী এই জন্য কোন আলেম কে আপনি ছোট ভাববেন না যে হ্যাঁ কি করে এ কোনো কাজ করে না এর দ্বারা কোনো লাভ হয় না ভাই হেদায়ত আমার হাতে নেই হেদায়ত কার হাতে আছে আল্লাহ আল্লাহ বলছেন যা তোমরা দান করো তা তোমাদের নিজেদের জন্য আল্লাহর জন্য না না যে দান করো সেটা তোমার নিজের জন্য তোমার নিজের ভালাই জন্য তাতে তোমার নিজের উপকার হবে আর এই জন্য আমরা বলি আমরা জানি যে দান করা হয় সেটা আসলে ব্যাংকে জমা থাকে আদম সন্তান বহু রকমভাবে ধন মাল জমা করে আমার মাল আমার মাল আমার মাল বলে ব্যাংকে রাখে সেটা স্টেট ব্যাংকে ইউকো ব্যাংকে এখানে ওখানে বহু ব্যাঙ্কে জমা রাখে সেটা বলে আমার মাল কিন্তু আসল মাল কোনটা জানেন কোন ব্যাংকে জমা রাখা আসল মাল আখেরাতের ব্যাংকে রাখা হয় পরকালের ব্যাংকে যে মালটা রাখা হয় সেটাই হচ্ছে তার আসল মাল কারণ কেয়ামতের দিনে পরকালে সেই মাল তার কাজে আসবে যখন মারা যাবে তখন সেই মাল যে মাল সে দান করেছে যে মাল সে গরিব মানুষকে সহযোগিতা করেছে যে মাল আল্লাহর দিন প্রচারে সহযোগিতা করেছে আপনার যে মাল মানুষের কাজে লেগেছে সেই মাল কাল কাজে দেবে সেটাই হচ্ছে আসল ব্যাংক রিজার্ভ ব্যাংক যেখানে আপনি রিজার্ভ করেছেন সেটা কাল আপনার কাজে দেবে আসল মাল হচ্ছে সেইটা আর আসল মাল যেটা আপনি খেয়ে পরে নষ্ট করেছেন আপনি খেয়েছেন আপনি পড়েছেন সে আপনার নষ্ট হয়েছে অতএব সেটা আপনার আসল মাল আল্লাহ বলছেন আর যাই কিছুই ব্যয় করো কেন তা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যয় করছো সে ব্যয় যদি চাও যে কাজে লাগবে তাহলে তা কার জন্য হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে আর তোমাদের প্রতি কোন জুলুম করা হবে না কোনো রকমের অন্যায় করা হবে না বেঞ্চাপি করা হবে না যা দিয়েছ বরং তার থেকে বেশি আমি তোমাদেরকে দেবো এবং দান করবো আল্লাহতালা এইভাবেই আমাদেরকে দান করতে আদেশ দিচ্ছেন দান করতে উদ্বুদ্ধ করছেন অনুপ্রাণিত করছেন যেন আমরা আল্লাহর পথে ব্যয় করি দান করি আর এই দান হলো আল্লাহতালার এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার মাঝে মুসলিম সমাজে না কোনো দুস্থ থাকবে না কোনো দুঃখী থাকবে আর না কোনো ক্ষতিগ্রস্ত থাকবে আর না কোনো অসুখী থাকবে আর না কোনো এমন লোক থাকবে যে রোগ ভোগ করছে অথচ তার ওষুধ পাওয়া যাচ্ছে না বাসে সে ওষুধ ব্যবহার করতে পারছে না তার টাকা নেই ওষুধ কিনতে পারছে না আর তার জন্য সে ধুকে ধুকে ধুকে ধুকে মরণের পথে অগ্রসর হচ্ছে এমন হতে পারে না ইসলামের যে কাজগুলো আছে সেই কাজের ক্ষেত্রেও ইসলামী এলিম ইসলামী জিহাদ ইসলামী যে কল্যাণমূলক কাজ আছে এতিমখানা এই সমস্ত সংস্থাগুলো চলবে মুসলমানদের দান থেকে আল্লাহ আল্লাহতালা তার জন্য অনুপ্রাণিত করছেন যে তোমরা দান করো আল্লাহর পথে ব্যয় করো আপনি জান্নাতের কথা বলছিলেন তো আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে যে জান্নাতে আমরা পৃথিবীতে যেমন দিন এবং রাত দুটো পাচ্ছি তো জান্নাতে এরকম দিন এবং রাত আসবে কিনা আর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লা সুমতলা যদি একটা কিতাবী লিখে রেখেছেন তাহলে আবার কিরামান কাতিবিন কি লিখছে ওই একই জিনিস কি আবার লিখছে প্রথম প্রশ্ন হলো জান্নাতের রাত্রি দিন আছে কিনা জান্নাতে রাত্রি দিন নেই জান্নাতে। রাত্রি দিন নেই সেখানে উজ্জ্বল্য আছে আর যেহেতু জান্নাতে ঘুম নেই জান্নাতে ঘুম নেই দুনিয়ার বুকে ঘুম আমাদের নিয়ামত তাই না ঘুম যদি না হয় তো কি হয় বড় ক্ষতি হয় কিন্তু জান্নাতে ঘুম থাকবে না আর তার ফলে কোনো ক্ষতিও থাকবে না বরং ঘুম হচ্ছে মরণের ভাই ঘুম এক প্রকার মরণের ভাই তাই জান্নাতে ঘুম থাকবে না সবসময় জাগ্রত থাকবে এবং স্ত্রী নিয়ে আনন্দ করবে এ হলো জান্নাতের রাত দিনের কথা আর দ্বিতীয় প্রশ্ন হল ক্রামান কাতিবিন পাপ পুণ্য লিখছে পাপ পুণ্য লিখছে আর আল্লাহ তালা তক দিরে লিখে রেখেছেন তক যেটা ঘটবে সেটা লিখে রেখেছেন তাহলে আবার এই ফেরেস্তারা কি লিখছেন লেখা জিনিস লিখছেন লেখা জিনিসই যে লেখা আছে ফুটি নাটিভাবে পাপ পুণ্য লিপিবদ্ধ করছেন যেটা ভিডিও আকারে কাল কেমতের দিনে দেখানো হবে এটা যে তুমি করেছো আর এটা লেখা হচ্ছে কি জন্য বান্দাকে দেখানোর জন্য যে বান্দা দেখো তুমি অমক জায়গায় দাঁড়িয়ে এই কাজ করেছো আর তুমি ভালো কাজ করেছ তুমি মন্দ কাজ করেছ দেখানোর জন্য তাকে শুধু হিসাব বোঝানোর জন্য আল্লাহ তালা বোঝেন জান্নাতি জাহান্ন আমি ইচ্ছা করে জান্নাতি দিলাম জাহান্না সমস্যা কি তা না বোঝাতে হবে দেখেন আল্লাহ তালা জানেন যে কে পাপি আর কে পাপই নাই তবু ও পাপ প্রমাণ করার জন্য সাক্ষী থাকবে তাই না সাক্ষী রাখা হবে কেন সাক্ষী রাখা হবে আলো তো জানা তো দেখেছেন আলো নিজেই সাক্ষী দেখছেন তবু ও সাক্ষী মানা হবে যখন সাক্ষী কাউকে পাওয়া যাবে না তখন মানুষ যখন অস্বীকার করবে যে না আমি পাপ করে তখন মুখে মোহর বেঁধে দেওয়া হবে এবং তার হাত কথা বলবে তার পা কথা বলবে তার দেহের চামড়া পর্যন্ত কথা বলবে তারা সাক্ষী দেবে যে হ্যাঁ এ আমার কাজ অনেক বান্দাকে সন্তুষ্ট করার জন্য বান্দার কাছে মন্ডলী সময় শেষ হয়ে গেছে আগামীতে আমাদের সাথে থাকবেন কাছে থাকবেন এই আশা রেখে শেষ করছি ওসাল নবীন মোহাম্মদ আলহি ওয়াসাহী হাজমাইন ওকুম ওরি